بسم الله الرحمن الرحيم تمام الامام امام جنود الفداء الفداء تمام সারা বিশ্ব এখন দুটি মেরু বিভক্ত হিজাব আর শৈতান এবং হিজাব আর রহমান শয়তানের দল আর রহমানের দল এই দুই এর মাঝে কিছু থাকতে পারে না কারণ কাফের রাতা থাকতে দিবে না এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দলের সাথে ভূমিকের ধারাবাহিক তিন নম্বর পয়েন্টে একটি বিষয় উল্লেখ করব আপনি এবং আমি যুদ্ধের ময়দানে আছি যে যত দ্রুততা উপলব্ধি করতে হবে সেটা ততই তার জন্য মঙ্গলজনক সুরা আনফাল পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ তাল্লাহ বলেন হে নবী আপনি মুমিন্দের কিতালের জন্য উদ্বুদ্ধ করুন আল্লাহ আরো বলেন সুরা আনফালের উনচল্লিশ নম্বর আয়ুম তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যে পর্যন্ত না ফিতনা কুফর ও শিরক খতম হয়ে যায় এবং দিন পুরোপুরি আল্লাহ হয়ে যায় আর এই গাইডের উদ্দেশ্যদের কিতালের জন্য উদ্বুদ্ধ করা প্রথম আয়াত স্পষ্ট করে আল্লাহ সন্ধ্যাদের জিহাদের জন্য উদ্বুদ্ধ করার দিয়েছেন আল্লাহ তালা বলেছেন হে নবী আপনি মুমিনদের কিতালের জন্য উদ্বুদ্ধ করুন আর পরের আয়তে আল্লাহ তালা বলেন তাদের সাথে মানে কাফির মুশ্রিক এবং ফেতনাকারীদের সাথে যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না দুনিয়ার বুকে শুধু আল্লাহ তাল দিন বিজয়ী হয় মুফাসের যতক্ষণ থাকবে কেননা তা এবং ইসলাম দুনিয়ার বুকে বিজয়ী না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জিহাদ চালিয়ে যেতে বলেছেন আর এই অবস্থায় কিয়ামতের আখ পর্যন্ত হবে না তাই কিয়ামতের আখ পর্যন্ত জিহাদ চালু আর এই ব্যাখ্যা আমরা একটি সহি হাদিস থেকে পাই রাসুল্লাহ সালাহাম বলেন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 ইডনি বলেছেন আল্লাহ পর্যন্ত লোকেরা স্বীকার করে সাক্ষ্য না দিবে আর মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তাল প্রেরিত রাসুল এবং সালাত আদায় করবে ও জাকাত আদায় করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার যখন তারা এরূপ কাজ করবে আমার পক্ষ হতে তাদের যান ও মাল নিরাপদে থাকবে কিন্তু ইসলামের বিধান অনুযায়ী কেউ যদি কোনো দণ্ড পাওয়ার উপযোগী কোন অপরাধ করে তবে সেই দণ্ড তার উপর কার্যকর হবে তারপর তার অদৃশ্য বিষয়ের অন্তর সম্পর্কে হিসাব ও বিচার আল্লাহ উপর ন্যাস্তম তবে সহি মুসলিমে কিন্তু ইসলামের বিধান অনুযায়ী বাক্যটি উল্লেখ করেননি তাহলে এই ব্যাপারে আর সন্দেহ করার কোনো সুযোগ নেই যে পর্যন্ত জিহাদের হুকুম আল্লাহ নিজেই দিয়েছেন এবং জিহাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য তবে হ্যাঁ এখন আবদুল্লাহ ইবনে ওবাই দল বিশ্রাম নেবে না আর কাফির নেবে না সহি পঁচিশ মুসলিম শরীফের বাইশ সহিদ ইবনুল হিব্বানের একশো নম্বর আদি ভূমিকার চতুর্থ পয়েন্ট আমাদের মূল লক্ষ্য জিহাদের কাছে শরিক হওয়া যেহেতু এখন আমাদের সবার উপরে জিহাদ ফরজে আইন বাধ্যতামূলক আর জিহাদ এই কাজ জামাতবদ্ধ হয়ে করা জরুরি শুধু জিহাদ না বরং ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জামাতবদ্ধ থাকা গ্লোবাল জিহাদ কোন তানজিমের সাথেই হওয়া উচিত এগুলোর প্রত্যেকটির উপরে আলাদা ব্যাখ্যা আছে যা এখানে উপস্থাপন করলে এই গাইডলাইনের কলেবোর বেড়ে যাবে তাই এমন কারো যদি সুযোগ থাকে কোন তানজিম বা জামাতের সাথে যুক্ত হবার তবে তার জন্য সেটাই উত্তম আর যদি এমন হয় যে এমন সুযোগ কারো হচ্ছে না কিন্তু একই সাথে তিনি অপারেশন অথবা কিতাল করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তবে এই গাইডলাইন তার জন্য এটা এজন্য যে আপনার কাজ পরিশ্রম যেন গ্লোবাল জিহাদি আন্দোলনের কাজে সহায়ক হয় অর্থাৎ আপনার এই কাজ যেন বাংলাদেশে গ্লোবাল জিহাদের কাজকে আরো একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যায় অপারেশন যেন এমন না হয়ে যায় যে যে কৌশলগত বা অন্য কোনো কারণে জিহাদের সামগ্রিক প্ল্যানকে ক্ষতিগ্রস্ত করে। কারণ যদিও আপনি একাই কাজ করবেন বা স্লিপার সেল নিয়ে কাজ করবেন কিন্তু আপনার কাজ গ্লোবাল জিহাদি আন্দোলনের নীতিমালার বাইরে নয় ইনশাআল্লাহ এই বিষয়ে সামনে আরো কিছু আলোচনা হবে মূলনীতি অধ্যায় সুতরাং এটা দিবালোকের মতো পরিষ্কার হওয়া উচিত যে জিহাদের হুকুম আল্লাহ থেকে এবং এটা ইসলামের কারো বিন্দু মাত্রা নেই বিধান দেওয়া হলো লোন বড় থ্রেট হচ্ছে অনিশ্চয়তার ভয় এখানে কতজনকে হত্যা করা হলো এটা খুব মুখ্য নয় বরং এটা কিভাবে করা হলো কাজটির ধরনগতটুকু অপ্রতিরোধ অচিন্তনীয় এবং ধরন যে এমন কিনা যে এটিকে ঠেকানোর আপাতত কোনো উপায় কাফিরদের জানা নাই এমন বিষয়গুলোই তাদেরকে বেশি ভীত করে তোলে গ্লোবাল জিহাদ কোনো আলাদা জিহাদ না বা আলাদা ধরনের কোনো জিহাদ না গ্লোবাল জিহাদ নামকরণের পেছনে মূল ধারণাটি হল সারা পৃথিবীতে এখন জিহাদ কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ না বা জিহাদের লক্ষ্য বস্তু কোন নির্দিষ্ট এলাকা অথবা শত্রুর উপরে বরং বর্তমানে এই জিহাদের কাজ সারা পৃথিবী ভেবে তাই জিহাদকে পদ্ধতিগত ভাবে গ্লোবাল জিহাদ বলা হয় আগামী পর্বে ইশা লোন অলফ কি প্রসিদ্ধ লোন অলফ হামলা এবং অপারেশনের মূলনীতি সম্পর্কে জানবো আসসালাম الحق سلطانه ودمره معاقيل جلد العدام من أمام